بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على الشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد يقول المؤلف رحمه الله تعالى باب قول الله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وفي الصحيح عن ابن المسيب عن عبي قال لما حضرت عبا طالب الوفاة الله الله الله জআ রসোস আব্দব আব ও জহল ফ রসুল্লসিল্লি ওসল লা কলমতন ওহ জকা বেহা আন্দল ফকা আতরগান মত আব্দ ফলি নবীলস আ আদা ফকান আখিরমা يقول لا ও আবা الله فقال النبي صلى الله عليه وسلم لأستغفرن لك ما لم عن عنه, عنه فأنزل الله عز وجل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجهيم وأنزر الله تبارك وتعالى في عبي طالب إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যিনি হিদায়তের মালিক যেন তাঁর হেকমতে যাকে ইচ্ছা সৎ প্রদর্শনের জন্য তৌফিক দান করেন দরুদ সালাম নাজিল হুফি নবী মহম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের প্রতি যাকে পাঠানো হয়েছিল মানুষের জন্য সুসংবাদদাতা সতর্ককারী হাদি হিদায়ত দানকারী পথ প্রদর্শক হিসাবে আল্লাহ সাল্লিহ আলী আল্লাহ বারিক আলী আজকের দর্শ হচ্ছে আবু তালেপের মৃত্যুর ঘটনা এবং সেই সময় নবী করিম সাল্লাহ আলী হুসলাম যে শেষ দাওয়াত দিয়েছিলেন ইসলামের সে সম্পর্কে এবং সে অস্বীকার করেছিল আল্লাহ রাবুল আলম এ সম্পর্কে আয়াত নাজল করলেন কোরআনে করিমে এ হচ্ছে আজকের বিষয়বস্তু যে নবী করিম সাল্লিউসাল্লাম যদিও পদপ্রদর্শক হিসাবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল मानुषर अंतर मालिक तीन अंतर मालिक एक मात्र आल्ला तब पथ प्रदर्शक यज पथ प्रदर्शन और सठ पथ देखिए से पथे गंतव्य स्थान पहुंचे दवा दु कथक्य आर भाषा हिदायत एक दो अर्थे व्यवहार होदायत शब्दी औरबी भाषा कुरान हदीसर भाषा उभय अर्थे व्यवहार कखो कखो व्यवहार करदायतर अर्थ गंतव्य स्थान पोछानो एवं आक भाषा बोलते गला जो हिदायतर जो तौफिक अंतर केवर्तन कर देवान तौफिक देव विशेष आल्ला पक्ष के, के सहाज य हिदायत व्यवहार होरानर कत आयाते हदिसे आर कत आयाते हिदायत व्यवहार होता है द्वित अर्थे हे पथ प्रदर्शन हिदायत मान रास्ता देखान जरबी बला दल आल तो वाल इर्शाद पथनिर्देशना दाना रास्ता बतलिए देा रीम सल्लाम द्वित अर्थे हादी छी मान पथ प्रदर्शक द्वित अर्थ अर्थात ताशन छ्यूटी तरह क्ज छो आल्ला पक्ष के এতে মানুষকে সঠিক পথ দেখাবে পথ প্রদর্শক হাদি আল্লাহ রাবুল আলমী নবী করিম সাল্লাকে সম্বোধন করে একটি আয়াতে সুরা সুরা ইন্নকালি এলা সেরাতি মুস্তকিম সেরাতুল্লাহ নিশ্চয় তুমি পথ প্রদর্শন করো এলা সেরাতি মুস্তকিম সরল সহজ পথের দিকে সহজ সরল পথ কোনটি তারপর আয়তে বলছেন যেটি আল্লাহর পথ আল্লাহর পথের জন্য তুমি কি করো আল্লাহর পথের উদ্দেশ্যে পথ প্রদর্শন করো নিশ্চয়িত আর একটা আয়াত আল্লাহ রবীন্দ্র বলছেন বলে কুল্লিনা আন্তর নিশ্চয় তুমি সতর্ককারী सतर्ककारी के पथ प्रदर्शक से पथ प्रदर्शक, हाद प्रदर्शक, प्रदर्शक हादी शब्द व्यवहार हो आया अल्लाह हिदायत के तौफिक अर्थ तौफिक कथा टीला भाषा व्यवहार करी जदि শব্দটি আরবি একবার নিচক আরবি আল্লাহ যেন আমাদের মানে হৃদায়তের গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া অন্তরের পরিবর্তনের মাধ্যম নবী সাল্লাহিস্লাম মানুষকে দিনের দিকে ডাকতেন কিন্তু তাদের অন্তর পরিবর্তন করার মালিক কে ছিল তিনি কি পরিবর্তন করতে পারতেন প্রথম দিনই পরিবর্তন করে দিতেন কারো অন্তর তো প্রথম দিনই পরিবর্তন হয়েছে যেমন দ্বিতীয় পর্বে যে হৃদায়তের জন্য মানুষকে ডাকো এই আয়াত নাজল হলো বলতে গিয়ে তারা তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল প্রথম পক্ষান্তরে উমারের মতো মানুষ হ্যাঁ হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়েছিল কিন্তু রাস্তাতে আল্লাহ রাবুল্লা আলমী এখন অন্তরকে কি করেছেন পরিবর্তন করে দিচ্ছেন এই যে অন্তর পরিবর্তন এটি মানুষের হাতে কি এটি নবী রসুলের হাতে सर्वशक्ति मानी एकम्र तुम्हारे मागुदीम सबकि मालिक और बाकी सबा गोलम अन्द्र এই ক্ষমতা রাখা হয়নি এটি জানিয়ে দেওয়ার জন্য নুহ আলি ইসালাম রসুল তার আপন ছেলে তার অন্তরকে তিনি পরিবর্তন করতে পারলেন না যেহেতু তার হাতে নেই পরিবর্তন করা আল্লাহ করলেন না এই আল্লাহর একমত যাতে কার মানুষ না ভাবে যে নুহ আলি ইসাল্লাম রসুল আল্লাহর মতো ক্ষমতা যেমন কবর মাজার পুজারীদের জিলানি পুজারীদের আকিদা হচ্ছে যে আব্দুল কাদের জিলানি কোনো মতেই আল্লাহর এমন এক কোন গুণ নেই যে গুণগুলি তার মধ্যে নেই তাই না আরে আল্লাহর নাম নেওয়ার জন্য তো উজুর শর্ত লাগাইনি শুনেছেন কোনদিন আল্লাহ করতে হবে যখন তখন আল্লাহ বলছে মুখে মুখে শোনা যায় যে বড় পীর সাহেবের নাম বিনা উজুতে নেওয়া যাবে না তাহলে কে বড় হয়ে গেল তাদের কাছে জিলানি বড় হয়ে গেল এই তো হচ্ছে অবস্থা কবর পূজারীদের কোনো হাদিসে আপনারা পাবেন না যে মোদিনায় কবর আজাব হয়নি হয়েছে মোদিনে কবর আজা নবীশারি শরীফের হাত দিচ্ছে আর দুই কবরে আজাব হচ্ছে গাধা পাপিদের আজাব হচ্ছে কিন্তু যারা নেকলোক তার ভাগ্যবান মদিনায় মত তাদের জন্য সৌভাগ্য তাহলে মদিনা আল্লাহ রসুলের শহরে আজাব হচ্ছে আর জেলানি পুজারীদের আখিদা হচ্ছে যে বাগদাদের কবর আজব হয় না আর বাগদাদের নবীর অসংখ্য উম্মতের আর অসংখ্য এই উম্মতের অসংখ্য আলেমদের একজন এবং সে আব্দুল কাদির জেরা নিশ্চয়ইতে বড় বড় অলমাই কেরাম এই উম্মতে পয়দা হয়েছে কি বলতে পারেন আব্দুল কাদির জেলানি বড় ইমাম না কিতাবের স্থান বোখারি শরীফের স্থান হচ্ছে কোরআন করিমের পরে ইত্তিফাক রয়েছে ঐক্যমত কোন জিলানির কোনো কিতাবের স্থান আছে তাহলে যারা এই আকিদার আকে বদ আকিদা মুশ্রিকা তারা কাকে আল্লাহ রেখেছেন যে নিজের কাছের লোককে তিনি অন্তর পরিবর্তন করতে পারেননি যাতে করে মানুষ ধোকা না খায় যে নবী মানে সবকিছুর মালিক তিনি দেখেন নু আলি ইসালাম ছেলের মালিক ছেলের অন্তরের মালিক নয় ছেলের অন্তরকে ফেরাতে পারলেন না অসহায় সেখানে গিয়ে এই সত্য দাওয়াত পেয়ে আপন জন আপন চাচা অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আবু তালেব হ্যাঁ ছোট থেকে যিনি লালন পালন করেন নবী সাল্লাহিস্লামকে পরিবর্তন করতে পারলেন না যাতে করে মানুষ বুঝতে পারে আর চলছে না সেখানে একক ক্ষমতার মালিক এ হচ্ছে তৌহিদ এই তৌহিদের বিষয়ের সাথে সম্পর্ক আবু তালেবের আর আজকের দর্শন এই আবু তালেবের ঘটনা এবং এই সম্পর্কে আয়াত লেখক নিয়েছেন এসছেন কিতাব যে একত্রবাদের অন্তর্ভুক্ত হচ্ছে যে একমাত্র সার্বিক ক্ষমতার মালিককে আল্লাহ রবুল আলমী কোনো ব্যক্তিকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়নি মানুষের ক্ষমতা বিভিন্ন রকমের রয়েছে কারো কম কারো বেশি কিন্তু সীমিত ক্ষমতা রয়েছে অত্যন্ত সীমিত ক্ষমতা রয়েছে অকলে কাল ইনসানও জাইফা মানুষকে অত্যন্ত দুর্বল জাইফ করে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল আবু তালেবকে হৃদায়ত করতে পারলেন না অন্তরের মালিক না অন্তরকে পরিবর্তন করতে পারলেন না যা ইচ্ছা চাও আমি তোমাকে যতটা পারি তা দেওয়ার চেষ্টা করবো কারণ নিজের কাছে টাকা আছে আপনি ইচ্ছা করলে আপনি দিতে পারবেন আপনার ছেলে মেয়েকে বা যে কোনো ব্যক্তিকে ইচ্ছা করলে আপনি দিতে পারবেন যেহেতু আপনার পকেটে আছে আপনার কাছে আছে লাকে মিন আল্লাহে সেই আহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি কিছুরই মালিক নাই কোনো কিছুর মালিক নাই মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে আমি কোনো কিছুর মালিক নাই তোমার ইমান আমল ঠিক থাকলে আল্লাহর কাছে পাবে আর ইমান আমল ঠিক না থাকলে তোমাকে আল্লাহর কাছ থেকে কিছুই নিয়ে দিতে পারবো না স্পষ্ট তহিদ প্রতিষ্ঠা করতে হবে আমাদের সার্বিক ক্ষেত্রে আকিদাই কথাই আমলে চলাফেরা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তার মধ্যে একটি ক্ষমতা হচ্ছে হৃদায়ত কারা কাকে সঠিক পথ আল্লাহ রাখবেন আর কাকে বিপথে চালিত করবেন কে বিপথে যাবে কে সঠিক পথে আসবে কাকে স্পেশাল আল্লাহ তফিক দেবেন যে সে সহজেই হৃদায়ত পেয়ে যাবে প্রথম দিনেই পেয়ে যাবে একটু মেয়ে অল্প মেহনতে পেয়ে যাবে আবার একজন পেয়েছনে সারা জীবন মেহনত করলেন তারপরেও মানে কুকুরের লেজের মতোই হইতে হয়ে গেল তাকে সোজা করতেই পারলেন না আপনি ঘি দিয়ে যতই মালিশ করেন কুকুরের লেজকে আবার তারপরে কি হবে আবার ওই বাকা যে বাঁকা সেই বাঁকাই হয়ে যাবে গেল ফেরাউন কারণ থেকে রকম এরকম অনেকে আছে আজকেও আছে আপনার আমার আত্মীয় স্বজন অনেকেই থাকবে যে আপনি তার জন্য সারা জীবনটা আপনি এত পরিশ্রম মেহনত করলেন তাকে সঠিক দিনটা বুঝিয়ে দেওয়ার জন্য শিরবিদাত ছাড়াবার জন্য তারপরেও পাললেন না কিন্তু একজন লোক হয়তো দূরেরই মানুষ গ্রামের মানুষ প্রথম দিন সে আত্মীয় আপনাকে ভালোবাস সে আত্মীয় তার একটা সম্পর্ক আছে তাকে পারলেনা অন্যকে পারলে না এ হচ্ছে একমাত্র আল্লাহ রাবুল আলম হাতে তো যে কথাটি প্রথমে বলতে শুরু করেছিলাম যে হেদায়ত কোরআনে বাহাদি দুই অর্থে ব্যবহার হয়েছে এক অর্থে নবী করিম সাল্লাহাম হাদি অর্থাৎ আল্লাহ নবী এর মালিক নাই মানে অন্তর পরিবর্তন মালিক নবী নন তৌফিক এর মালিক নবী নন গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার মালিক নবী সাল্লাহ আলি সাল্লাম নন বা অন্য কেউ আর পথ প্রদর্শক হিসাবে আল্লা দিনের দিকে ডাকবে নামাজের দিকে ডাকবে তাকওয়ার দিকে ডাকবে পাপ ছাড়তে বলবে সেই ব্যক্তি হচ্ছে পথ প্রদর্শক যে একটি ভালো কথার দিকে ডাকবে সেই ব্যক্তি হচ্ছে পথ প্রদর্শক হতে পারে আল্লাহ রব্বর তার হাতে যাকে ডাকলো আহ্বান করলো সে সারা দিলো আর আল্লাহ তাকে হিদায়ত করলো হিদায়ত অন্তর পরিবর্তন আল্লাহ করলো আপনি শুধু অস্বীকার মান আহবাব তা যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি ভালোবাসেন তাকেই হিদায়ত করে দেবেন তা আপনার পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ মাইয়াস হিদায়ত করতে পারেন মাইয়াশা যাকে ইচ্ছা করেন মাইয়াশা যাকে চান ওয়াহু আলাম এবং আল্লাহ ভালো জানেন বিল মহতাদিন হিদায়ত প্রাপ্তদের সম্পর্কে যে কে হিদায়ত প্রাপ্ত হতে পারে আল্লাহ ভালো জানেন কার অন্তরে সততা আছে কার ধাবিত রয়েছে আল্লাহ তাকে তৌফিক দেবে অন্তর্ধাবিত না হলে আল্লাহ তৌফিক দেন আল্লাহ তৌফিক কখন নেমে আসে তখন মানুষ কিছু কর্ম করতে শুরু করে মানুষের অন্তরে চাহিদা আসে আর অন্তরের চাহিদা আল্লাহ আল্লাহর অন্তর তৌফিক দেন আল্লাহ অন্তরে যদি সততা দেখেন তো আল্লাহ ভালো কাজের তহসিল লেখক বলছেন বাবু কাউলিল্লাহ মান তাহাদা নিশ্চয় তুমি করতে পারো না হেনভি যাকে তুমি ভালোবাসলেই যে হেদায়ত করতে পারবে আল্লাহ জানেন ভালো আল্লাহর হেকমত রয়েছে আল্লাহর প্রত্যেকটি কাজে হেকমত রয়েছে আমরা অনেক সময় বুঝতে পারি না বাহ্যিক আমার ক্ষয়ক্ষতি হলো হ্যাঁ আমার লস হয়ে গেল এই হলো সেই হলো কিন্তু ভিতরে যে হেকমত রয়েছে আল্লাহ ভালো জানেন এই হেকমত সম্পর্কে যদি রাঘান্বিত হলেন চরম অন্যায় কাজ করে ফেললেন খেজের খেজের বললেন যে এই ছেলেটি সাবালক হওয়ার পরে বেঁচে থাকলে নিজে তো কুমরা হইতো হইতো একেবারে চরম কাপের কিন্তু বাবা মা ধার্মিক তাদের কেউ গুমরা করে তাহলে এর বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো এখন বলুন ভালোবাসি এই ক্ষেত্রে আর ছেলে আর বয়সও নেই বয়স হয়ে গেছে আর ছেলেও পাবন আল্লাহ একটি ছেলে মারা গেল একবারে ভেঙে পড়েছেন কিন্তু যদি আল্লাহ ওই হিকমতটিকে খেয়াল রাখতেন যে আল্লাহ এতেই হয়তো আমার কল্যাণ রেখেছে দুনিয়ার কোন কল্যাণ হো অথবা আখেরাতের কোনো কষ্ট কিন্তু মুসা আলাইসলাম যখন রাজের কথা ভেদের কথা রহস্যের কথা জানতে পারলাম তখন চুপ হয়ে গেল তেমনি আমি জানি না আল্লাহ ভালো জানেন যে এই ছেলেটির এতেকালে হয়তো আমার জন্য আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য বা মুসলিমদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ না করে ছেলেটি যদি বড় হওয়ার পরে সন্তরাশি হতো ডাকাত হতো চিন্তায় সব সময় নামাজ পড়ে তার বরং অনেক সময় প্রশাসন এসে আপনাকে পরিশান করতাই তোমার ছেলে কোথায় ধরে তোমার ছেলে কোথায় তুমি জানো নিশ্চয়ই আর আপনাকে মারধর করতো হতো আপনাকে বন্দি করে উঠিয়ে নিয়ে যেত জেলে থাকতো আপনাকে আপনার ছেলের জন্য অথচ আপনি মানুষ সেই ছেলেটি মারা গেছে আল্লাহর হেকমত একটা উদাহরণস্বরূপ বলছি এছাড়া অন্য কোনো খারাপ লাগছে পৃথিবীতে ঘটছে তোমার জন্য ঘটছে সেটা খারাপ লাগছে তোমাকে কষ্ট হচ্ছে খায়রুল খায়রুল্লাহ এতে তোমার জন্য কল্যাণ রয়েছে একটি সুন্দরী মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন বিবাহ পরে দুই তিন মাস গেল ছুটি আবার এখানে চলে আসলেন তারপরে সে কাজে লিপ্ত হইলো সে উধাও হয়ে গেলো এক কথা আপনার কাছে আপনার সাথে আর সে থাকলো না খুব খারাপ লাগলো মান সম্মানের ব্যাপার কি করে সমাজে মুখ দেখাবো ইত্যাদি ইত্যাদি তাইনা আল্লাহ বলছেন আশা আনতে হবে থেকে তুমি খারাপ মনে করছো আল্লাহ তোমাকে তার থেকে বাঁচিয়ে দিলাম অনেকে অনেক স্ত্রী আছে স্বামীকে খুন করেছে যদি এইরকম পরিস্থিতি তার চেয়ে তো ভালো যাক সে চলে গেল চলে গেলো খৈরুল্লাহম আর আল্লাহ বলছেন আসান তহিব্বু সৈয়ান খুব ভালোবাসো এইরকম সুন্দরী মেয়ে পাওয়া যাবে না হ্যাঁ এর পরিবার অনেক টাকা পয়সা পেতাম তাতে তোমার জন্য অনিষ্ট রয়েছে অমঙ্গল রয়েছে সার রয়েছে অল্লাহ আলম ও কত সুন্দর কথা আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ ভালো জানেন जे, तो, तो कथा हम आल्ला के हिदायत करें आल्ला एकमत भलो चाहो तब एक कथा अंतर जो अंतरे जो सतता थे तो आल्ला तौफिक दिए थी एक कथाटी मन रखते हैं यह जो अंतरे सतता नहीं आसते भलो कावित होते आल्ला दयावान हबैन तौफिक देवारिक मैं हिदायत दिखाई আর অন্তরের মালিক যে একমাত্র আল্লাহ রবুল আলমিন এই জন্য নবী করতেন এই কালবি আলা হে আল্লাহ মোকাল্লেবাল কলুপ তুমি অন্তরকে পরিবর্তনকারী অন্তরকে পরিবর্তনকারী কালবি আমার অন্তর অটল রাখো আল্লাহ ইসলামের পরিবর্তনকারী সর্রেফ কালবি আমার অন্তরকে ফিরিয়ে দাও আলা তো আতে তোমার আনুগত্যের কাজে সন্তুষ্টির কাজ ওদিকে ফিরিয়ে দাও নবী দোয়া করতেন নবী সালাম দোয়া করতেন নবী অথচ আর তারপরে আল্লাহ আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে বান্দার অন্তর রয়েছে দিল রয়েছে বান্দার কলব অন্তর রয়েছে কোথায় আল্লাহ দুই আঙ্গুলের মাঝে ये आल्ला इच्छा जाके एक आल्लर हाथ मानुष्ला धावित कर खराब चालित कर सूतरा आल्लार कमना करते हैं जो आल्ला जान तर अंतर के अटल राखें तरह मालिक एकम्र आल्ला अंतर परिवर्तन ना हम मानुष्ठ कथा पर অন্তর পরিবর্তন না হলে মানুষের অঙ্গ কাজ কাজকর্ম পরিবর্তন হয়নি কারণ যে কাজগুলি আপনি করেছেন প্রথম কিন্তু অন্তর আপনাকে সিদ্ধান্ত নিতে বলছে এই কাজ করো আপনাকে বলছে আপনারকে বলছে এই কথা বলো আপনার অঙ্গ হাতকে বলছে এই কাজ করো এদিকে হাত বাড়াও পা কে বলছে এদিকে পা বাড়াও আর চোখকে বলছে এদিকে দেখো কানকে বলছে এই কথাগুলি শোনো সব বলছে কে আপনাকে আপনার অন্তর আর আপনার অন্তরকে আল্লাহ পরিবর্তন করেছে সেই জন্য এজন্য জন্য অন্তর আপনার কানকে যদি বলে দিনের কথা শোনো ওয়াজ শুনো বক্তব্য শোনো সঠিক কথা শোনো তহিদের কথা শুনো দিনের কথা শোনো কোরআন এবং হাদিসের সত্য নির্ভেজাল কথা শুনো তাহলে আপনি ওই সব কথা শুনবেন আর যদি আপনার কানকে এই অন্তর বক্র তার শিকার হয়ে যায় আর অন্তর বলে যে গান শুনো বাজনা শোনো মিউজিক শুনো অথবা ওই শির বিদাতি কথা শোনো ওই মাজার পুজারি বিদাতিদের বক্তব্য শুনো তো সেদিকে চলে গেল অন্তর যেদিকে মানে হ্যান্ডেল করে যেদিকে ফেরায় সেদিকে ফিরে আপনার অঙ্গ আপনার জবান এই জন্য নবী সাল্লিয়াল অন্তরের জন্য দোয়া করেছেন অন্তরের মালিক আহমত আল্লাহ রবুল আলম অফিস শাহী বুখারিতে এই ঘটনা রয়েছে আবু তালেবের অফিস শাহী আন ইবনুল মুসাইফ শাহী বোখারিতে রয়েছে ইবনুল মুসৈ মানে সাইদ ইবনুল মুসাইফ থি সাইদুল মুসাইব তাবেইনদের একজন এবং তাকে বলা হয় সৈয়দুল তাবেইন শ্রেষ্ঠ তাবেইদিন সৈয়দ তাবি সৈদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাই তার পিতা সাহাবি মুসাইব এই মুসাইয়ব থেকে বর্ণনা করছেন কি তার লাম ওয়াফাত আবু তালেবের যখন ওয়াফাতের সময় আসলো ওয়াফাত মানে মৃত্যুর সময় আসলো আবু তালেবের যখন মৃত্যুর সময় আসলো যা আহু রসুল্লাহ সাল্লিয়াম রসুল্লাহাম তখন উপস্থিত হলেন তার আগেও সকাল বিকাল দিনের কথা বলতেন দাওয়াত দিতেন কিন্তু মানত না নবীশালাম আশা ছেড়ে দেননি নিরাশ হয়ে যাননি পরিশ্রম মেহনত করাও বাদ দিয়ে দেননি চালিয়ে যাচ্ছেন মনে করলেন শেষ মুহূর্তে অনেক সময় মানুষের অন্তরে পরিবর্তন আসে অন্তর নরম হয়ে যায় তো হতে পারে শেষ মুহুর্তেও যদি আল্লাহ হিদায়ত করে দেয় এই কলমাটি সে বিশ্বাস করে পড়ে নাই তাহলে এই সে মুক্তি পেয়ে যাবে আল্লাহর কাছে কমপক্ষে সাফাত করতে পারবো তার জন্য আগে থেকে আবু কাফের আর আবু জাহাল কাফের দুই কাফের নেতা এসে বসে আছে আগে থেকে বসে আছে মৃত্যু মুহুর্তে দুই কাফের নেতা দুই দিকে এসে বসে আছে এর দ্বারা কি জানতে পারা গেল যে সঙ্গীদের সাথে থাকলে ভালো কাজের আল্লাহ তো আর খারাপ সঙ্গী কিন্তু খারাপ করে দেয় এই খারাপ সঙ্গীগুলি আবু তালে না থাকলে হয়তো তার অবস্থা অন্যরকম হতে পারত আবু জাহাল সাথে এই আবদুল্লাবিন আবু ওমাইয়ার সাথে আবুল আহাব সাথে এরা যদি পরামর্শদাতা হয় তাহলে তার অবস্থায় কি হতে পারে আর তাদের যদি পরামর্শ নেয় এজন্য প্রত্যেক মুসলিমকে খারাপ সঙ্গীত ত্যাগ করতে হবে খারাপ সঙ্গীত নয় আপনার সাধ্য খারাপ সঙ্গীত না করা হয় আপনার কোম্পানি বা আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাহলে আপনি খারাপ সঙ্গীতের সাথে আপনি বাসা নেবেন ক্ষেত্রে একটি মাসলা আর আপনার যে ক্ষতি সাধন করবে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে সবাই একটা ছোট উদাহরণ দিচ্ছি নামাজের কথাটা পরে বলছি ছোট উদাহরণ দিচ্ছি আপনার সঙ্গীরা যারা আপনার সাথে খাওয়া দাওয়া করে বা থাকে সবাই যদি সিগারেট বিড়ি সিগারেট না খান তো খুব বেশি সম্ভাবনা আছে শয়তান আপনাকে ঘনা করে দেবে ইমান আপনার দুর্বল করে দেবে এরা তো সবসময় দিনে পাঁচটা সাতটা দশটা বিশটা দু চার প্যাকেট খাচ্ছে একটা খেয়ে দিয়ে লাগে অনেক যুবকরা এইভাবে কিন্তু বিড়ে সিগারেট অভ্যস্ত হয় প্রথম দিকে একটা সবাই খাচ্ছে কেমন লাগে এরাজ এত বেশি কি করে খেতে পারছে দেখি আর এক দুবার খেয়ে এটা করা যায় কিনা তারপর এ দু চারবার খেতে খেতে নেশা হয়ে গেল আর ছাড়তে পারছে না আর তখন আর ছাড়তে পারছে না নেশা হয়ে গেছে না খেলে আর ভালো লাগে না খেলে আর পাই কেন তখন ও পায়খানায় গিয়ে খেতে হয় তো খারাপ সঙ্গীরা মানুষকে ধ্বংস করে খারাপ সঙ্গীদের উদাহরণ নবিস দিয়েছেন যে ওই কামার সালার হ্যাঁ কামার সালা কামারের ঘর গিয়েছেন ওই আপনার লাঙরের ফালটালে টাল এসব পুরাতে যায় যে চাষি লোকেরা তো ওখানে গিয়ে বসে থাকলে কিছু ধোঁয়া তো খেবেন আপনি যদি কালী স্পর্শ নাও করেন ময়লা স্পর্শ না করেন ধোয়া খেতে হবে আর কাপড় চুপড় ময়লা আবর্জনা হবে খারাপ হবে কিছু তো হবেই পক্ষান্তরে আপনি যদি আঁতরের দোকানে বসেন বিশ্বাস এই উদাহরণ দিয়েছেন যে সৎসঙ্গীতের উদাহরণ হচ্ছে যে একজন লোক আঁতর বিক্রি করে তার কাছে গিয়ে উঠা বসা করে না আতরের দোকানে একটু সুগন্ধি পাবেন আতরের দোকানে একটা আতরের সেন্ট আসবে কথা হচ্ছে যে সার্বিক ক্ষেত্রে সঙ্গী খুঁজতে হবে এইরকমই টেলিফোন যোগাযোগের ক্ষেত্রে আপনার কাছে মোবাইল আছে আর মোবাইলের লিস্টে দেখেন তো যে কয়জন বেনামাজির টেলিফোন নম্বর মোবাইল নম্বর আছে আর কয়জন নামাজির আছে এই ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীগুলি সৎ না সৎ আপনি বিবেক বিবেচনা নিজে করতে পারবেন আমরা অনেকে এরকম আছি যা যারা খেয়াল করি না দুনিয়ার স্বার্থে টেলিফোন নম্বর রেখেছি মোবাইল নম্বর রেখেছি অথচ দেখা যাচ্ছে এদের একশোটি নম্বরের মধ্যে ১০টি লোক নামাজ পড়ে না। তাহলে কেন এরা সঙ্গী আপনার বন্ধু এদের সাথে কেন টেলিফোন যোগাযোগ কেন এদের আপনি মোবাইল নম্বর রেখেছেন কি আপনি এই দুনিয়ার জন্য বেঁচে আছেন এই দুনিয়া তো আপনার কর্মক্ষেত্রে এখানে ডায়ের ক্ষেত্রে টেলিফোন ডায়রি সে মোবাইলের ডায়রি হোক আর ওই নোটবুকের ডায়েরি হোক টেলিফোন ডায়রি তো সৎ লোকদের টেলিফোন থাকে আপনি যখনই সৎ হয়তো অসৎ ছিলেন তখন অসৎ লোকদের নম্বর ছিল টেলিফোন নম্বর করেন ডিলিট করেন ডিলিট করেন আর ওই ভালো দের নম্বর ঢুকান দেখেন যে ভালো লোকেরা ধার্মিক লোকের কে কে আছে ওদের নম্বর ঢুকান ভাই আপনার আপনার সাথে একটু যোগাযোগের নম্বর আছে কি কারণ এরা আপনাকে কি করবে উৎসাহিত করবে দিনের প্রতি আমল করার জন্য এরা আপনাকে উৎসাহিত করবে এরা আপনাকে দিনের দর্শে আজরের জন্য উৎসাহিত করবে ভাই শুক্রবারে কেন আসেনি আপনি এই ভাই গত মঙ্গলবার আপনাকে দেখিনি কেন উৎসাহিত করবে ওদের নম্বরগুলি গুলি থাকলে আপনার কাছে বা আপনার নম্বরটি তাদের কাছে থাকে বিবাহ সাথীর ক্ষেত্রে ভালো সঙ্গে বুঝতে ভালো পরিবারে কি বিয়ে করতিক আজীবন আবু তালেব নবী সাল্লামকে কোনো কষ্ট দিতে দেয়নি যদি আমরা কোন সময় সাথ ছিড়ে দিই তাহলে মোহাম্মদ পড়ে দিল আরে কমে পড়িয়ে দিলে তো আমাদের বাপদাদা পূর্বপুরুষে ধর্ম ছেড়ে এই জন্য চব্বিশ ঘন্টা ডিউটি করছে ডিউটি করছে কাফের আবু জাহাল আর আবদুল্লাবিন্তার জন্য আবু জাহাল আকালু রসুল্লাহ সালিম বললেন হে চাচা ইহ বলুন আল্লাহ ছাড়া কেউ সত্য মবুদ নেই আল্লাহ ছাড়া কেউ বারহাক মাবুদ নেই তোর জমা মনে রাখবেন ভালো লা লা এখানে খবর মাহজুফ আছে আরবি গ্রামার যারা নাহ বুঝেন লাহ ইসিম হচ্ছে এলাহ আর খবর হচ্ছে হাকুন এখানে উজ্জ্ব আছে আরবিতে অনেক শব্দ উজ্জ থাকে বিভিন্ন ভাষাতেও থাকে আমাদের ভাষাতেও আছে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্ব থাকে ভাই আজকে কে আসেনি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে তখন বলছেন আব্দুর রহমান মাহমুদ आसानी कथाट बहुत आसानी उज्ज्व आ रकम उज्जो आबी भाषा आल्लाई अल्लाह छाड़ा सत्य मे हे चाचा लाइल्लाहन एक कलेमा उन्द्र कलमा दिए आल्ला सामने सुपारिश करब बदानुबाद करब আল্লাহ সামনে আমি প্রমাণ পেশ করবো হুজত মানে প্রমাণত থেকে হজ্জত মানে দলিল প্রমাণ আমি আল্লাহ সামনে প্রমাণ পেশ করব যে আমার চাচাই কলেমায় এলাই শেষ মুহূর্তে পড়েছে আর মারা গেছে আর নামাজ পড়ার কারণ নামাজ পড়ার সুযোগ পেলে নামাজ পড়তে হবে না একটি লোক নামাজ পড়ার সুযোগ পেল না সে সোজা জাননাতে যাবে শেষ মুহূর্তে কিন্তু কখন শেষ মুহূর্তে কারো জানা আছে কি কেউ যদি এই আশায় বসে থাকে যে শেষখানে অন্তর থেকে একেবারে খালেস অন্তর থেকে লাইহিল্লা পড়ে নেবো হ্যাঁ আর নামাজ টমাজ পড়লো না এই আশা নিয়ে বসে থাকে আর রাত্রে যেমন আর এই নিহতি ঘুমিয়েছে কারণ সময় তো এখন আছে বয়স তো ত্রিশ হলো আর হঠাৎ করে রাত্রে হাট এটা হয়ে এরকম থাকা যাবে গোহার অবস্থায় পুকুরের অবস্থায় আেনামাজি অবস্থায় কি আর জীবন যাপন করা যাবে না কখনো না যেই সময়টুকু সাঁচে আছে সুন্দর হইতে হবে সুন্দর মুসলিম হইতে হবে খাঁটি মুসলিম হইতে হবে ও হাজো এই কলেমা আল্লাপ আমি কাকে আবু তালেব এইদিকে আল্লাহ রসুল ইসলামের দাওয়া লাল্লা কালেমার দাওয়ান আর এই দুইজন দাওয়ান দিচ্ছে কিসের আর তার গাবু আনমিল্লা আব্দুল হয়ে গেছে ভাতিজার কথা শুনে শেষখানে এমনটা নয় যে কলমা পড়ে নাই চোট করেরা এরা বলছে আতার কাবু আনমিল্লাতে আব্দুল মুতালেব তোমার বাবা আব্দুল মুক্তি সম্পন্ন ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি আর মক্কার নেতা আর তার ধর্মকে ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম অবলম্বন করবে আতার কাবু মানে তুমি কি বিমুখ হয়ে যাবে ফিরে যাবে আন মিল্লাত আব্দুল মুতালিব আব্দুল মুতালেমের ধর্ম থেকে মিল্লাত মানে ধর্ম বৃত্তি করলেন রিপিট করলেন কাফের দিচ্ছে বাতিল ধর্মের পুতুল বলছেন আদা এর আবার ওই ছয়তানি দাওয়াত আবার এরা দাওয়া তিল বাবা আব্দুল মুর্ম ছেড়ে দিবেন इतना होते कम कथा सारा जीवन अपनी बाब दूरपुरुष ना ये भूल फकानी आलमिल्लाते अब्दुल मोतलि रसुलना आलमिल्लाते अब्दुल मोतल एत दिन जो बाबर्म काटाई दिल तो धर्म छाड़ब ना थक तर मातृभार जो लोलान अर्थ আবু তালেব শুধু কথাই বুঝতেন যে বাস এই কলমাটিকে বলতে হবে একটা মন্ত্রটা পড়ে নিলে তাহলে তারা মাতৃভাষায় আমাকে এসব দেবী দেবতা পুতুল প্রতিমা সব করে দিতে হবে আর একমাত্র আল্লাহর তহিদের বাণী উচ্চারণ করতে হবে সেই অস্বীকার করেছে যদি শুধু তার কাছ থেকে এই কলেমাটি তলব করা হয়তো তাহলে অসুবিধা কি বা রাজি করে দি কলমাটি পড়ে দশ সেকেন্ডের ব্যাপার না ভালো করে বুঝতে কিন্তু জবাই করে লাইলা জিকির করে আর গায় আস্থা নেই মেলাও লাগে জিকির করে আর ছেলে মেয়ে না হলে গিয়ে ধরনা দেয় তখন পীর বাবার কাছে যে পীর বাবাই সন্তান সন্তোষী দেবে रोग वाला मुसीबत हम तीनादा देवी देवता माना बहुवचन जमा आलेहा जमाजलता एजो पाठ करतम আর এই এসব বলিকে বাদ দিয়ে এখন বলছে এলহান ওয়াহে আশ্চর্য কথা মানাই যেতে পারে না অসম্ভব কথা সবকে ধ্বংস করে দেবে এই মোহাম্মদ তারা বুঝতে সমস্ত দেবী দেবতা প্রতিমা পুতুল কবর মাজার সবকে ধ্বংস করে দাও কিন্তু এক লোকেরা কলেমার কথাও বলে কলেমার জিকিরও করে আর কবর মাজার পূজা হচ্ছে তাতে তাদের মাথা ব্যথা না অনেকে তো এটাকে ধর্ম বলে পালন করে আর অনেকে ধর্ম বলে তারা না মানলেও পালন না করলেও নীরব থাকে এরা যখন বুঝতে পারবে তখন ছাড়বে শুধু এখন তাদেরকে নামাজ পড়াও দাড়ি ছাড়াও আর জিগির করাও। এগুলি করালে ধীরে ধীরে যখন বুঝতে পারবে নেগেটিভটা বলতে হবে শুধু পজিটিভ বলো করো করো করো করো বলো আর করিও না করিও না বলিও মানে এতে কি হবে ঘৃণা ছড়াবে তাদের যুক্তি জানেন যদি মানে এটা করেন। না এটা করেন না তাহলে ঘৃণা ছড়াবে অথচ আল্লাহ কোয়ালেমাতে প্রথম না বলেছেন প্রথম না তারপরে হ্যাঁ তাই না এটা হচ্ছে না আর ইল্লা হচ্ছে হ্যাঁ বাতিল কে অস্বীকার করো তারপরে হ্যাঁ তাহলে কাজ দিবে আর তাতে কি না কি ভরে রেখেছে একবারে মেমোরি ফুল হয়ে আছে আর তারপরে যদি আপনি ভালো ভালো কিছু ভরেন আসবে মেমোরি তো আজে বাজে আল ফাল ভাইরাস এফেক্টেড কত এ দিয়ে ভর্তি হয়ে আছে তাহলে ওই অবস্থায় কম্পিউটার রাখা যাবে না ক্লিন করে নিয়ে আসতে হবে কম্পিউটার ওয়ার্কশপ থেকে কিলিন করে নিয়ে আসতে হবে যাতে করে কোনো ভাইরাস আগের না থাকে তারপরে ভালো জিনিস ঢুকাইতে হবে আপনার এখন সেভ করেন তাহলে কাজ হবে এরা হচ্ছে ওই ভাইরাসেড বিদাতপন্থী কবরপন্থী মাজারপন্থী এরা পীরপন্থী এরা হল ভাইরাস এফেক্টেড এতগুলি ভাইরাস এদের মগজে ঢুকে আছে ওর মধ্যে কি আর আল্লাহ এবং রসরের কথা ঢুকছে তহিদের কথা ঢুকছে সন্ন্যতের কথা সহি আদিসের কথা ঢুকছে বোখারি শরীফের কথা ঢুকছে বোখারি শরীফের আলোকে নামাজ পড়তে পারছে পারছেন যাই হোক অস্বীকার করলো আবু তাহলে মারা গেল ফাঁকা আল্লাহ নবী অবশ্যই আপনার জন্য করলেন কি করে আপনাকে আমি যে কাছে ফেরানা কামনা করি ইস্তফার করবো যতক্ষণ আমাকে আপনার সম্পর্কে নিষেধ না করা দেহতক্ষণ নিষেধ না করা এই যে ওেল হয়নি উপরের অবস্থায় কোন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না এই একটি মাসলা শরীয়তের মাস্লা এই মাসলাটি নবী সাল্লামের উপর ওহির দ্বারা এখনো নাজেল হয়নি এ আবু তালেবের ঘটনায় নাজেল হচ্ছে এই আয়াত আর কোন মুসলিমের জন্য জায়েজ নাই ফিরুল মুসরে কিন কি জায়েজ নাই যে মুসরেকের জন্য পত্তলিকের জন্য কপ পুজারির জন্য মারা গেছে ওই অবস্থায় তার জন্য ইস্তেকভার করবে আল্লাহর মার্জনা কামনা করবে কাফের জন্য অসলিমের জন্য মার্জনা কামনা করবে। করবেলি করবা যদিও নিকোট আত্মীয় হোক না কেন উলি করবা নিকট আত্মীয় একজন নতুন মুসলমান মুসলমান হয়েছে আর তার মা কুকুরের অবস্থায় মারা গেল বাবা কুকুরের অবস্থায় মারা গেলো ভাই কুকুরের অবস্থায় মারা গেল তাদের জন্য দুয়া করবো না সে মমিন মমিনের জন্য জায়েজ নাই যেমন নবীর জন্য জায়জ নাই মমিনের জন্য জায়েজ নয় যে মুশেকিনের জন্য করবে যে আল্লাহ তাকে মাফ করে দেবে যদিও আত্মীয় হোক না কেন কি এরা জাহান্নামী এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর জাহান্নামী স্পষ্ট কখন হয় যে এদিন কুকুরের অবস্থায় মারা গেল তখন মুসলিমদের ক্ষেত্রে কিছু বলা যাবে না জান্নাত জাহান্নামী আল্লাহ ভালো কারণ বাহ্যিক সে মুসলিম কিন্তু তার ভিতরের অবস্থা কি ছিল এই জন্যই এরকম কিছু বলার ইতিহার আমাদের নেই নিষেধ করা হয়েছে নবী সাল্লাহামের কোন এক সাহাবি ওসমান বিন মাজ আসার পরে প্রথম ব্যক্তি যিনি মারা গেছেন বিন মারা গেলেন তখন একজন মন্তব্য করছে যে খুব সুন্দর মানুষ ছিলেন তিনি এত ভালো মানুষ আর জান্নাতে যাবেন তিনি নবি নবিসাল্লাম চট করে বাধা দিলেন এই কথা তুমি কি করে জানলে সে জাননাতে এ কথা কেউ বলবে না জান্নাতে যাবেন হয়তো তিনি কিন্তু তোমার কথা থেকে এলে মাসলো যে সে জাননাতে না জাহার নামে সুতরাং জান্নার জাহান পাঠানো মুসলিমদের সম্পর্কে এরকম কোনো মন্তব্য করা যায় না অক্ষান্তরে কুফুল অবস্থায় যে মারা গেল তার সম্পর্কে বলা যাবে যে সে জাহান নামে বলা যাবে কারণ তার জন্য দোয়া করা যাবে কারণ সে কুপুরের অবস্থায় মারা গেছে আয়াত নম্বর একশো তেরো এই আয়াত এই আয়াতের মাসলা হচ্ছে কি যে অমুসলিম কাফের বা মুসরেক যে শিরিক করে মারা গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় না আল্লাহ নিষেধ করেছেন আর বিশেষ করে আবু তালেব সম্পর্কে আল্লাহ রবীন্দ্রনা মানে গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারেন না অন্তর পরিবর্তন করতে পারেন না তৌফিক দিতে পারেন না এইগুলো অর্থ প্রদর্শন করতে পারেন না এই কথা বলা যাবে না কেন তিনি তো পথ প্রদর্শন করছেন আবু তালেবকে তো মৃত্যুর ওই সময় ওই সময় গিয়েও তো বললেন যে বলেন अंतरिवर्तन गंतव्य स्थानीय मन आहबाबा जा হৃদয়াত দান করেন বাহু আলমিল্পর্কে আবু তালেব সম্পর্কে সব চাইতে হবে আবু কি হালকা আজাব হবে আগুনের দুই জুতা পরান হবে মিনহমা দেহু মাথার খুলি মগজ টকবক করে ফুটন্ত অবস্থায় এ হচ্ছে সবচাইতে হালকা আজাব আর তারপরে নবী বলেছিলেন যে লাউলা আনা আমি যদি আবু তালেবের চাচা না হতাম আর চাচা হওয়ার চাচা তো আবুল হাবের আবুলো আপন চাচা আবুল্লাহ ভাই ভাই আব্বাসের ভাই আল্লাহ রসুল চাচা তোমার দুই চাচা মুসলমান হয়েছিলেন হামজা এবং আব্বাস আবুল্লাহাব মুসলমান হয়নি আপন চাচা আর ইয়ে হ্যাঁ আবু তালিব চাচা আবু তালেব হিতাকাঙ্ক্ষী ছিলেন আবুল লাহাব চাচা তার সম্পর্কে আল্লাহ আয়াতুল আহ আবু তালে সম্পর্কে ধ্বংসের কথা আল্লাহ বলেন শত্রু কাফের আর একজন হিতাকাঙ্ক্ষী কাঁ কাফের দুই রকম আছে অনেক কাফের আছে সে কুপুরের আছে কিন্তু মুসলিম বিদ্বেষী না মুসলিমকে সাঁপ করে দাও এইরকম না থাক আমরাও বাস বাস করে অসুবিধা কি যদি আবু তালেবের মতো আজাব হবে না আবু তালেব স্পেশালি আবু তালেবসালি আবু তালেব রসুল্লাহামের সাহায্য করেছেন সারা জীবন ধরে কলে মাঠি শুধু পড়েননি জন্য হালকা আজাব ইসলামিক শিক্ষা কে বরদাস্ত করতে পারে মুসলিমকে বরদস্ত করতে পারে না মুসলিম দেশকে বরদস্ত করতে পারে না এর আবুল আহাবের মতো রব আলমিন হিদায়তের মালিক